মোহাম্মদ ইবনু হানাফিয়া রহমতুল্লাহ আলহি বলেন আমি আমার পিতা আলী রদিল্লাহ তাল্লাহ্নকে জিজ্ঞেস করলাম নাবী সাল্ল্লা সাল্লাম এরপর সর্বশ্রেষ্ঠ মানুষকে তিনি বললেন আবুবাকর রদিল্লাহ তু আলহ্নহ আমি বললাম অতপরকে তিনি বললেন উমর রদিল্লাহ তু আলাহন আমার আশঙ্কা হলো যে অতপর তিনি উসমান রদিল্লাহ তু আলাহ এর নাম বলবেন তাই আমি বললাম অতপর আপনি তিনি বললেন না আমি তো মুসলিমদের একজন